রমাদান উপলক্ষে রিন রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহানুয়া আয়লা সুন্দর সব নাম আল আসমা উল হুসনানিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আউ্লাহিমিনা সঈতানুরিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলা সঈদিন মহম্মদ ওয়াই তাসলিমান তসলিমান আজকের পর্বে अल्लाह सुबहानाह आलार जुमहान नाम नहीं कथा बल से नाम हे अल जमील आल्ला सुुबहानला तरह उत्तम गुणवाचक नाम समूह मध्य एक नाम हे अल जमिल जिन्ह चिरुंदर सब चेहदर अपूप सुंदर जिनी सौंदर उत्स जिन्ह बा सौंदर्यमंडित निजे सौंदर्यर सर्वोच्च स्तरे अवस्थान करें सब चेहरी सूंदर सब चेहर सुदर्शन अल जमिल আল জামিল এই নামটি কোরআনে উল্লেখিত হয়নি তবে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইন্নআল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল নিশ্চয় আল্লাহ তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে থাকেন আল্লাহ আল্লা সুহামতআলা তিনি আল জামিল তিনি সুন্দর সর্বোচ্চ পর্যায়ের সুন্দর তিনি যেভাবে তার জাত বা সত্ত্বাগতভাবে সুন্দর সেভাবে তার গুণ এবং বৈশিষ্ট্যের মাধ্যমে তার কাজের মাধ্যমে সকল দিকেই তিনি সর্বোচ্চ পর্যায়ের সুন্দর সৌন্দর্য এই বিষয়টি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 नाम उत्तम गुण बैशिष्ट्यर दिखे और क्यमे समस्त दिखे आल्ला सुफहाली होंच्चन अल जमील जिन सर्वोच्च पर्यायर एनी सौंदर्य सृष्टि थकें सौंदर्य प्रदान इन्नाल्ला जमील उन हिब्बुल जमाल निश्चय आल्लाह सूंदर ए सौंदर्य के पसंद करुबहमता आल्ला सर्वोच्च पर्यायर सौंदर्यर उत्संगे आसन कैकटी पॉन्ट देखे नवा जाक এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লা সুবহামতআলার সত্তা তিনি তার সত্তাগতভাবে সর্বোচ্চ পর্যায়ের সুন্দর আল্লা সুবহামতআলা তার নিজের সত্ত্বাকে নূর বা জ্যোতির মাধ্যমে আবৃত করে রেখেছেন দুনিয়াতে কারো পক্ষেই কোনো সুযোগ নেই আল্লা সুহামতআ আল্লাহর দর্শন বা সাক্ষাৎ সে লাভ করবে তবে আখিরাতে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লা সুবহামাত আল্লাহ এই মহানিয়ামত দান করবেন যে তারা সেই সুমহান সত্তা আল জামিল আল্লা সুবহানতআলার দর্শন লাভ করে ধন্য হবেন রসুলুল্লা সাল্লাইসাল্লাম তিনি বলেছেন আল্লা সুবহামতআলার আবরণ বা হিজাব হচ্ছে নূর তিনি বলেছেন হিজাবহু নূর তিনি নূরের পর্দায় নূরের চাদরে আচ্ছাদিত এবং যদি তিনি সেই নূরের পর্দা বা চাদরকে বা আবরণকে সরিয়ে নিতেন তাহলে আল্লা সুবহামাত আল্লাহর চেহারার জ্যোতিতে সমস্ত সৃষ্টি ভস্মীভূত হয়ে যেত কাজেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারোপক্ষেই এই সুযোগ নেই যে সে তার মানবীয় শক্তি কিংবা চর্মচক্ষু দিয়ে আল্লা সুবহামতআল্লাহ সাক্ষাৎ লাভ করতে পারে আবুজার আল গিফারি রাদি আল্লাহতালহু তিনি রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হালরা আই তা আপনি কি আপনার রবকে দেখেছেন রসুল্ল সাল্লাহ সাল্লাম যখন ইসরা আল মিরাজ সেই সফরে গিয়েছিলেন সে ব্যাপারে আবুজার তাকে জিজ্ঞাসা করেছেন হালরা আই তা আপনি কি আপনার রবকে দেখেছেন রসুল্ল সাল সাল্লাম তিনি বলেছেন নুর উন আন্না আর নূর এবং জ্যোতি আমি কি করে তাকে দেখব রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম सुबहत के देखतेक्षम हननी शुदुम्र नूर एलोर छटा देखे इसच्चन जाबहर आवरण हिजाब हिजाब नूर आदि देखी रसल सल्लाहम दुआ करतें दुआ करत आल्ला सुबह तला सात दान करें अल्लाह सुबहर सुमहान चेहरार मिष्टता जान दर्शन करते दुआ कर वलुका लज्जत नजरि वजह या अल्लाह हमें अपनारे आपनर चेहरार मिष्टता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 সেই অবস্থায় আমরা জানি আল্লা সুহামতআ আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন লি তুমি কখনোই আমাকে দেখতে পাবে না এরপর আল্লাহামতআল একটি দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করেছেন তিনি কিছু নূর বা জ্যোতি নিক্ষেপ করেছেন একটি পাহাড়ের উপরে এবং মুহূর্তের মধ্যে সেই পাহাড় সেখানে বিধ্বস্ত হয়ে যায় এবং মৌসা আলাহি ইসাল্লাম তিনি বেহুশ হয়ে যান সংজ্ঞাহীন হয়ে যান জ্ঞান হারিয়ে ফেলেন এরপর যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন ক আলাসুব হানাকা তুবুতু ইলাইকা ও আনা আউআল উল মিন হে আমার রব আপনার সত্ত্বা পবিত্র আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার কাছে আমি তাওবা করছি কাজী মহস আলাইসালাম তিনিও বুঝতে পারলেন দুনিয়াতে কোনো ব্যক্তির পক্ষেই আল্লা সুবহানতআলার দর্শন লাভ করা সম্ভব নয় জান্নাতে জান্নাতি ব্যক্তিরা আল্লা সুবহানতআলার সাক্ষাৎ এবং দর্শন লাভ করবেন এবং সেটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাত লাভ করা এটা সবচেয়ে বড় উপহার বা নিয়ামত নয় বরং জান্নাতে গিয়ে আল্লা সুবাহানহাত আল্লার সাক্ষাৎ লাভ করা দিদার লাভ করা সেটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তিনি আল জামিল তিনি সবচেয়ে সুন্দর আল্লাহমানে বলেছেন ইলা সেই দিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল দীপ্তিময় তারা তাদের রবের চেহারার দিকে তাকিয়ে থাকবে अनत्रह सुसंगे प्रदान ए आयत गुल्लासुतिये जख जान के, के निकटवर्ती মোত্তাকিনদের কাছে এবং এই জান্নাতের ওয়াদাই তো প্রদান করা হয়েছিল প্রত্যেক অনুরাগী এবং স্মরণকারীকে وَدْخُلُوها بِالسَّلَامِ وَدْخُلُوها بِالسَّلَامِ ذَالِكَ يَوْمُ الْخُلُودِ لَهُم مَّا يَشَاءُونَ لَهُم مَّا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ যারা না দেখেও রহমান আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তর নিয়ে উপস্থিত হতো তাদেরকে বলা হবে তোমরা এখানে শান্তির সাথে প্রবেশ করো এটাই হচ্ছে অনন্তকাল বসবাসের ঠিকানায় প্রবেশ করার দিন লাহুম্মা ইয়সাউ নফি হা ওলা দইনা মজিদ সেখানে তোমরা যা চাইবে তাই পাবে এবং রয়েছে আরও অধিক বিষয় ওলা দইনা মজিদ এই অধিক বিষয় কি সেটাই হচ্ছে আল্লাহ সুবহানহতআলার দিদার লাভ করা যিনি আল জামিল যিনি সবচেয়ে সুন্দর যিনি সৌন্দর্যের উৎস তিনি সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকেও তিনি সৌন্দর্যমণ্ডিত করেছেন এটি হচ্ছে প্রথম বিষয় আল্লাহ সুবাহতআলা তিনি সত্তাগতভাবে সবচেয়ে সুন্দর দ্বিতীয় বিষয় আল্লাহ সুবহামতআলার যত উত্তম গুণবাচক নাম রয়েছে তার যত গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ সুবাহতআ আল্লাহর যত সৃষ্টি এবং কাজ রয়েছে সেগুলো নিখুঁত এবং সবচেয়ে সুন্দর আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে বলেছেন অলিল্লাহ হিল আসমা উল হুসনা ফাদহা আর আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ কাজেই এই নামে তোমরা তাকে ডাকো তৃতীয় পয়েন্ট সৃষ্টির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কাজে এবং কর্মে আল্লা সুবাহতাল্লাহ সৌন্দর্য মণ্ডিত আচরণ করে থাকেন তিনি জামিল তিনি সৌন্দর্য বা জামালকে পছন্দ করে থাকেন যেমন কোরআনের একটি আয়তে আল্লা সুবহাতাল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন তার এই সৌন্দর্য আচরণ সম্পর্কে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 তাদের জুলুমের জন্য পাকড়াও করতেন তাহলে তো এই ভূপৃষ্ঠে কোনো একটি চলমান বস্তুও রেহাই পেত না যদি সাথে সাথে আল্লা সুভাহাত আলাহ আমাদের অন্যায়ের জন্য পাকরাও করতেন তাহলে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই তিনি রেহাই দিতেন না কোনো একটি প্রাণীও বাঁচতে পারত না কিন্তু আল্লাহ সুবাহতআল্লাহ আমাদেরকে অবকাশ দিয়ে থাকেন সেই প্রতিশ্রুত সময় আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত একইভাবে আল্লা সুহামতআলা যে জীবনবিধান বা দিন আমাদের জন্য নির্ধারিত করেছেন সেটাও এক সৌন্দর্যমণ্ডিত বিধান। ইসলাম সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিখুঁত জীবনবিধান কাজে আল্লাহ তিনি আল জামিল তিনি চান যেন আমরা সেই জীবন বিধান মেনে চলি আল্লাহ তার ইলমের দিকে তার প্রজ্ঞার দিকে সমস্ত দিক থেকে নিখুত এবং সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত আল্লাহ সুবাহ তিনি বলেছেন ওতাম্মীমাতা কৌ ও আদলা আর আপনার সুমহান রবের কালিমা বা বাক্য পূর্ণ সত্য এবং সুষম ভারসাম্যপূর্ণ লাবাদ্দি কালিমা টিহি তার কালিমা বা কথার পরিবর্তনকারী কেউ নেই ওয়াহু আস্বামী ওল আলিম তিনি মহাশ্রোতা তিনি মহা জ্ঞানী चतुर्थ पॉन्ट आल्लासुम्ला समस्त सृष्टि के सौंदर्यमंडित करी शुदुम्राखी दिखे ही देखी कतईना सूंदर और निखुत और बैचित्रमयलासुबहत तक के सृष्टि कर इन्नाल्ला जमील उनहिबुल जमाल निश्चय आल्ला सूंदर एवं सौंदर्य के पसंद करें जी भूपृष्ठर उपरे प्राकृतिक सौंदर् देखी नदी झर्ना पहाड़ अरण्य कि समुद्र किंबा राभरा आकाश অথবা বৃষ্টির পরে রং ধনু কতই না সৌন্দর্য আল্লা সুভাহাতাল্লাহ প্রদান করেছেন প্রত্যেকটি সৃষ্টিকে আল্লা সুভাহাত আল্লাহ নিখুঁত করে সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন মানুষকে প্রদান করেছেন সবচেয়ে সুন্দর আকৃতি কাজেই আল্লা সুবহামতাল্লাহ তিনি পছন্দ করেন যে তার বান্দারা সৌন্দর্যকে ধারণ করবে বাইরের দিকে এবং ভেতরের দিকে ভেতরের দিকে সৌন্দর্য হচ্ছে ইমানের মাধ্যমে উত্তম আমল এবং আখলাকের মাধ্যমে ए बैरिय दिखे सौंदर्य हा किचुलासुता आदेश कर पोशाके किब्बा कथाय कूटिए तोल मध्यमेंी भाव सौंदर्य के धारण करतेसंगे कि उल्लेख करते जाबल मसूद रज्लाह आनू वर्णना करसल्लाह सल्लाह सल्लमें जार अंतरे बिंदु परिमाण पर्त की कि अहंकार थकनाते प्रवेश करते रसल्लाह सल्लाहम লোকেদেরকে এই বিষয়ে বলছিলেন সেই সময় একজন ব্যক্তি বলল কিছু মানুষ তো এটা পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক তার জুতা সেটা দেখতে সুন্দর হোক আকর্ষণীয় হোক এটাও কি খারাপ বা এটাও কি কী বলবো অহংকারের মধ্যে পড়বে এভাবে সেই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইস্লামের কাছে জানতে চাইল তখন রাসুল্ল সাল্ল্লা ভালো সাল্লাম বললেন ইন্না জামি ই হিবুল জামাল আল্লাহ তিনি তো নিজেই সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে থাকেন कदी रसुल्लाम जा बुझिए किहंकार से विषय संज्ञा प्रदान कर अहंकार हत्य के अस्वीकार हक वत्व से अस्वीकार करा हे अहंकार द्वित विषय हे मानुष के हेयो मने छोटो मने कर निजेके बड़ो मनरा एगुल हे अहंकार कहे सौंदर्य धारण सौंदर्य अनुसरण से प्रसंगे रसल्लाह सल्लाहुलाल्लम युहबुल जामाल आल्लाजे सौंदर्य के पसंद कर তির্মিজিতে বর্ণিত আরেকটি হাদিস এসেছে রসুল্ল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে তার বান্দারা তার প্রদত্ত নিয়ামতের প্রভাব এবং চিহ্নকে দেখাবে অর্থাৎ আল্লাহ সুবহাম তাল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত প্রদান করে থাকেন প্রাচুর্যতা প্রদান করেন তখন আল্লাহ পছন্দ করেন যে সেই বান্দা তার পোশাক আশাক চলাফেরার মাধ্যমে আল্লাহ সুবাহতআাল্লা সেই নিয়ামতগুলোকে দেখাক এবং এর মাধ্যমে সেই আল্লাহ সুহামতাল্লা নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করুক আল্লা সুবাহতাল্লাহ এই বিষয়গুলোকে পছন্দ করে থাকেন सौंदर्य धारण से प्रदर्शन करेत्र देखते निर्देश प्रदान হে বনি আদম তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক এবং সাজসজ্জা পরিধান করো কাজে আল্লা সুবহানত আল্লাহ তিনি নির্দেশ প্রদান করছেন যে সালাতের সময় যখন আমরা মসজিদে যাই নামাজ আদায় করতে সেই ক্ষেত্রে উত্তম পোশাক পরিধান করে সেখানে গিয়ে উপস্থিত হতে এরপর আল্লাহ সুহানতআল্লাহ আরও বলেছেন ওয়া কুলু ওয়া শেরাবু ওয়ালা তুশরিফু তোমরা খাও পান করো তবে অপব্যয় বা অপচয় করো না ইন আল্লাহ আলাহ ইউহিবুল আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না يا بني آدم قد أنزلنا عليكم لباسا أن يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خيذ অন্যত্র আল্লাহ সুহামাতলা আরও বলেছেন হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং এটাকে করেছি তোমাদের সাজসজ্জার মাধ্যম আর আল্লা সু মহামাতলা বলছেন এবং সবচেয়ে উত্তম পোশাক কী সেটা হচ্ছে তাকোয়া বা পরহেজগাড়ির পোশাক সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজে সৌন্দর্য শুধুমাত্র বহির্বাবরণের মধ্যে কিংবা বাইরে থেকে কে দেখতে কেমন সেখানে সীমাবদ্ধ নয় বরং অন্তরের সৌন্দর্য তারও একটি বিরাট গুরুত্ব রয়েছে আল্লা সুবাহাত আলাহ তার নবীদেরকে সবচেয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন ইউসুফ আলাহি ইসাল্লাম সম্পর্কে আমরা দেখি যে মুসলিম শরীফে হাদিসে এসেছে তাকে আল্লা সুহামতআ আলা সমস্ত মানবীয় সৌন্দর্যের অর্ধেক প্রদান করেছিলেন ইউসুফ আলাহি ইসাল্লামকে কিন্তু তিনি কিভাবে তার সেই সৌন্দর্যকে রক্ষা করেছিলেন ইউসুফ আলাহি ইসাল্লাম তার বাইরের সৌন্দর্যের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন তার চারিত্রিক সৌন্দর্যকে যে কারণে যখন মিশরের নারীরা তাকে বিভিন্ন প্রলোভনের দিকে আকৃষ্ট করছিল সেই অবস্থায় এমনকি আল্লা সুবাহাতালার কাছে দোয়া করে তিনি বলেছেন যে এই নারীরা যেদিকে আমাকে আহ্বান করছে তার থেকে কারাগারই আমার জন্য উত্তম কাজেই ইউসুফ আল্লাহলাম যেভাবে বাইরের দিকে সৌন্দর্যমণ্ডিত ছিলেন তার ভেতরের অবস্থা ছিল আরও অনেক বেশি সুন্দর কাজেই সৌন্দর্যকে ধারণ করা এবং প্রদর্শন করার ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সৌন্দর্য যেন কারো ফিতনার কোনো কারণ না হয়ে যায় যে কারণে যখন আমরা সৌন্দর্যমণ্ডিত কিছু দেখবো तक हमें बोलते तबा रकल्लाते बरकद दान कर अल्लाहु मबा रिकलाह आल्लाह एखने बरकददान कर सृष्टिर सौंदर्यर प्रशंसा करार्धमे जख बला आल्ला बरकद दान करल्ला प्रशंसा होरणर प्रशंसार मध्यमे बदनजर वशुभ दृष्टि सेगुलर क्षति बाँचा जाए रसल्लाह सल्लाहलम खूब ही सौंदर्यमंडित एक एन व्यक्ति छिल তিনি তার চেহারার দিক থেকে যেভাবে সৌন্দর্যমণ্ডিত ছিলেন ঠিক তেমনি দৈহিক গঠনের দিক থেকেও ছিলেন উত্তম গঠনের অধিকারী কি অপরিচিত কোনও ব্যক্তিও যদি রাসুলুল্লাহ সাল্লু আল্লাহামের চেহারাকে দেখত তারা অভিভূত হয়ে যেত তার ব্যক্তিত্বের সামনে এবং তারা নিজেদের অন্তঃকরণে নিজেদের মনের মধ্যে বুঝতে পারত যে এই ব্যক্তি কোনও মিথ্যাবাদী হতে পারেন না রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম তিনি উত্তম পোশাক পরিধান করতেন জুমার দিনে এবং যখন কোনো প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসত তখনও তিনি উত্তম পোশাক পরিধান করতেন সুগন্ধি ব্যবহার করতেন রাসুল উহলাম তিনি তার সাথী বা সাহাবিদেরকে উৎসাহিত করেছেন পরিপাটি থাকতে এবং সৌন্দর্যমণ্ডিত থাকতে এই প্রসঙ্গে একটি হাদিসে আমরা দেখতে পাই আবুদারদা রদি আল্লাহতালহ তিনি সাহুল ইবনে হানজালিয়া তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি আমাদেরকে আল্লাহ রসুলের কাছ থেকে একটি হাদিস বর্ণনা করুন जाकृत करतर कारण है ती रसुल्ला सल्लासम एक हदिस बर्णना करलेंट अभिजान फिरत आसलम से अवस्था रसुल्लामी तुम्हार फिरत जा, जा भाई काम पशुगुलो के सुसज्जित करो तुम्हारे पोशाक के सुसज्जित करो जान तुम्हें परिपाटी देखा उज्जवल देायन्नाल्लाब बुलफुहसा वालाफाहूस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 তখন তাদেরকে দৃষ্টান্ত এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে এই ধরনের সৌন্দর্য ধারণ করা এটা নিষিদ্ধ ধরনের মধ্যে অন্তর্ভুক্ত নয় এ প্রসঙ্গে আরও একটি ঘটনা থেকে আমরা দেখতে পাই হাদিসটি এসেছে তিরমিজি এবং ওসনাদে আহমাদে রসুলুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম তিনি একজন ব্যক্তিকে দেখলেন যিনি খুবই পুরনো এবং ছেঁড়া ফাটা জামা গায়েদের অবস্থায় ছিলেন তখন তাকে এ ধরনের মলিন বেশে দেখে রসুলুল্লাহ সাল্লু উল্লাহলাম জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি কোনো সম্পত্তি আছে তোমার কাছে কী কোনো সম্পদ আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আছে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বললেন কি ধরনের সম্পদ আছে লোকটি বলল আল্লাহ আমাকে অনেক উট এবং ভেড়া প্রদান করেছেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত প্রদান করেছেন সেগুলো প্রদর্শন করো সেগুলো ধারণ করো কাজেই বহিরাবরণ এবং পোশাকাসাকের ক্ষেত্রে সৌন্দর্য ধারণের ক্ষেত্রে তিনটি ক্ষেত্র রয়েছে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 আল্লা সুবহামতআলার অবাধ্যতা করার মাধ্যমে কোনো সৌন্দর্য নেই বরং প্রত্যেকটি গুনাহের কাজ অবাধ্যতার কাজ হচ্ছে খুবই নিকৃষ্ট এবং খুবই কুৎসিত শয়তান সেই কুৎসিত বিষয়ের দিকে সবসময় আমাদেরকে পরিচালিত করতে চায় এবং পথভ্রষ্ট করতে চায় শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চায় যেন আমরা জান্নাত থেকে বঞ্চিত হই আর জান্নাত হচ্ছে সৌন্দর্যের এক মহা উৎস জান্নাতের সকল নিয়ামত তুচ্ছ হয়ে যাবে আল্লাহ সুবহামাত আল্লার এক মহা নিয়ামতের কাছে এবং সেই নিয়ামত হচ্ছে যখন আল জামিল সৌন্দর্যমণ্ডিত সবচেয়ে সুন্দর আল্লা সুহামতআলা নিজের চেহারাকে তার জান্নাতি বান্দাদের সামনে উন্মুক্ত করবেন সেই বিষয়ের বর্ণনা দিয়েই আমাদের আজকের পর্ব আমরা সমাপ্তির দিকে যাচ্ছি সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি একজন তাবিদ ছিলেন তাবিদের মধ্যে যারা আলেম ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম এবং তিনি বিভিন্ন হাদিস শিক্ষা করার জন্য নিয়মিত সাহাবা একরামদের কাছে গিয়ে উপস্থিত হতেন এভাবে তিনি একদিন আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু তার কাছে সাক্ষাতে আসলেন আবু হুরাইরা সাঈদ ইবনুল মুহাইবকে দেখে বললেন আল্লাহর কাছে আমি দোয়া করছি তিনি যেন আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন জান্নাতের সুখ বা বাজারে যেন আমরা একত্রিত হই এই দোয়া আমি করছি সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বললেন জান্নাতে কি বাজার থাকবে আবুঘুরাইরা বললেন হ্যাঁ থাকবে রসুল্ল সাল্লাইসাল্লাম তিনি আমাকে অবহিত করেছেন তিনি আমাকে জানিয়েছেন যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে দাখিল হয়ে যাবে তখন তারা নিজ নিজ আমলের আধিক্য অনুসারে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 बड़ो अधिक मर्यादाबान मने करबें अवस्था आबुहर आश्चर्य या रसल्लाह हमें रबर दर्शन लाभ करब रसल्लाह सल्लाह सल्लम हाँ तुम्हारा दर्शन लाभ करो सूर्य व पूर्णिमार चाँद देखते कि तुम्हारे को सन्देह सृष्टि हैल्लम ना बीक तेमनी भावे तुम्हारा तुम्हारे रबे सत्य को सन्देह नहीं रसल्लाह सल्लाह सल्लम वर्णना करना से मजलिसे एम एक व्यक्ति बाकी थकबे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 তখন আল্লাহ বলবেন হাঁ অবশ্যই আমার উদার মাগফিরাতের বদৌলতেই তুমি আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছ রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন এই অবস্থায় তাদের উপরে এক টুকরো মেঘ এসে থেকে ফেলবে এবং সেই মেঘ থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ হতে থাকবে এবং সেই বৃষ্টি হবে সুগন্ধি বৃষ্টি এমন সুবাস এমন সুগন্ধ তারা কোনো দিন কখনও কোনো কিছুতেই লাভ করেনি এরপর হাদিসে বর্ণনা করা হচ্ছে আল্লাহ সুহামাত আল্লাহ তিনি বলবেন তোমাদের সম্মানে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 এবং একই সঙ্গে নানারকম মনোমুগ্ধকর চাকচিক্যপূর্ণ বিষয় সেগুলো দেখার একটি সুযোগ হবে জান্নাতের সেই বাজারে আবহ রায়রা বলছেন সেখানে এমন সব জিনিস থাকবে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি যা কোনো কর্ণ কোনো দিন শ্রবণ করেনি এবং কোনো অন্তর যে সম্পর্কে কখনো কল্পনাও করতে পারেনি সেখানে মন যা চাইবে সব কিছুই উঠিয়ে দেওয়া হবে তাদের সামনে কোনো কিছু খরিদ করা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 तक तरा बोलें आज हम गहा्रमशाली रबर मजलिसे क्या फिर आसा उचित से भाव तो फिर एस अर्थात तरा आो सौंदितीज निजी परिवार का फिरत आसबें अल्लाह सुबह तला अल जमील ए सौंदर्य के पसंद करें इबने मजार आएक की हादसे एसल्ला सल्लाम बर्णना कर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 সালাম অনন্ত শান্তি পরম করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি আল্লা সুহামতালা যিনি আল জামাল যিনি সৌন্দর্যের উৎস যিনি সর্বোচ্চ পর্যায়ের সৌন্দর্য মণ্ডিত যিনি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 এভাবে এক সময় আল্লা সুবহামাতা তাদের দৃষ্টি থেকে অন্তর্কিত হবেন এবং জান্নাতি ব্যক্তিদের জন্য বাকি থাকবে তার নূর এবং বরকত অয়াবকা নূরহু ও বারাকাতুহু আলাইহিম ফি দিয়া রহিম আজকের পর্বের আলোচনার মাধ্যমে আল্লা সুবহামতাল্লার একটি সুমহান নাম সম্পর্কে আমরা জানলাম তিনি আল জামিল তিনি সৌন্দর্যমণ্ডিত তিনি সবচেয়ে সুন্দর তিনি অপরূপ সুদর্শন তিনি চিরসুন্দর এই হাদিসের আলোচনার প্রসঙ্গে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লার একটি উক্তিকে দিয়ে अब पर शेष कर निश्चय आल्लांदर और सौंदर्य के पसंद करें ये विषय दुईटी इंगित रही है एक इंगित इल्मे और एक इंगित आमर दिखे प्रथमत इलिम मध्यमे मानुष के विषय स्वीकार करते आल्लाह सर्वोच्च पर्याय सौंदर्यमंडित तर सौंदर्यर साथे तुलना देव काछाची किचू नहीं सर्वोच्च पर्यायर कहे द्वित विषय हेमर मध्यमे অর্থাৎ ইবাদতের মাধ্যমে সেই এক আল্লাহর ইবাদত করা প্রতিটি ইবাদত সৌন্দর্যমণ্ডিত সেগুলোর মাধ্যমে আল্লাহ সুহামতাল্লা বরত্ব এবং প্রশংসা করা আল্লা সুহামতাল আল্লাহ পছন্দ করেন যে তার বান্দারা উত্তম কথা বলবে উত্তম আমল করবে উত্তম আচরণ প্রদর্শন করবে আল্লাহ সুফহাম্মতাল্লাহ পছন্দ করেন যে তার বান্দারা ইখলাসের মাধ্যমে তাদের অন্তরকে বিশুদ্ধ করবে আল্লাহর দিকে তওবা করবে এবং আল্লাহর উপরে ভরসা করবে তাওয়্কুল করবে তাদের ভেতর এবং বাহিরকে তারা সৌন্দর্যমণ্ডিত করবে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 صلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين رেইনدرস মিডিয়ার অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.youtube.com/raindropsmediaorg2015